আল্লাহ আজকে যে নবীর কাহিনী শুরু হচ্ছে সেটা হচ্ছে সোয়াইব আল ইসলামের কাহিনী এবং আমরা এই পর্যন্ত অনেক নবীর কাহিনী শুনে এসেছি এই সুরার মধ্যে সুর আল আরফি অনেক নবীদের কাহিনী এসেছে নুহআ আলাই সালাম লুত আলাই সালাম হুদ আলাই সালে আলাই সালাম তাই না অনেক নবীর কাহিনী এসেছে এখন আসছে টাইমের দিক থেকেও কাছাকাছি ছিলেন ওনার পরে ওনার ওই নবীর আগমন ঘটেছে সোহাইব আলাহ সাল্লাম কোথায় এসেছেন মাদিয়ান এলাকায় মাদিয়ান এমন একটি জায়গা যেটা হচ্ছে বেশি দূরে নয় হেজাজ থেকে বর্তমান সৌদি আরবের ভিতরে আশেপাশে আছে সীমানার পরে ওই শাম এলাকায় সেরিয়া দেশেই যে দেশের উপরে আজকে এই বিপদ আপদ নেমে এসেছে ওই দেশটাই মাদিয়ান এলাকাটা সেখানেই বর্তমানে মাদিয়ান পরিচয় হচ্ছে মায়ান নামে একটি এলাকা ওই এলাকার পাশেই ছিল মাদিয়ান শহর বা দেশ যেখানে আল্লাহ তালা এই নবীকে সোহাইব আলকে পাঠিয়েছেন বা ইলিয়ানো তাদের পাঠালাম তাদের ভাই সোহাইবকে নবীদেরকে আল্লাহ তালা ভাই বলেছেন কারণ কমকে তারা ভাইয়ের মতোই মনে করতেন সেই কমকে ভাইয়ের মতোই তারা কল্যাণ কামনা করেছেন নবীদের সঙ্গে তাদের এই ভ্রাতৃত্বের সম্পর্ক তিনি তার কাউমকে দেখে বলেন হে আমার জনতা আমার জাতি তোমরা আল্লাহর এই কথা স্বীকার করো এবং মাবুদ হিসাবে একমাত্র আল্লাহ তালার ইবাদত করো মা তিনি ছাড়া তোমাদের আর মাবুদ নেই তো আমরা শুনেছি যে অনেকে আল্লাহকে মানতে রাজি আসেন ওই সময় বিভিন্ন ধর্মের লোকেরা কিন্তু আল্লাহ করেন এটাই ছিল নেই এলাহ একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এটা মানে না আল্লাহর ইবাদত করা উচিত তিনি সবচেয়ে বড় মাহবুদ তবে ছোটখাটো আরো অনেক মাহবুদ আছে হ্যাঁ এই কথা তারা বলতো বিভিন্ন জাতির লোকেরা এখান থেকে সেরে এসেছে তারপরে আল্লাহ তালা বলছেন নবীর ভাষায় নবী আরো কি বললেন সহাবি আলাই তুমের রব বিকুম দেখো তোমাদের কাছে তোমাদের রবের কাছ থেকে বাই এনা এসেছে বাইয়না অর্থ কি দলিল প্রমাণ কি দলিল প্রমাণ প্রত্যেক নবীকে আল্লাহ তালা দলিল প্রমাণ মর্যাজা দিয়েছেন তাই না তিনি যে নবী ওহিগুলো যেভাবে আসে জামান তাওরাত, যেমন প্রত্যেকটি যেগুলো নবীদের কাছে এসেছে সবগুলাই কিন্তু দলিল কোন মানুষ এরকম কোনো বক্তব্য বানাতে পারে সাজাতে পারে এরকম কোন বই লিখতে পারে কোরআনের মতো করে না তো সব নবীদের কাছে যে সমস্ত বহি এসেছে সবগুলোই এক একটি প্রমাণ আল্লাহ আল্লাহতালা কিছু দলিল প্রমাণ দেখিয়েছেন দেখিয়েছেন আমরা শুনেছি এরকম ভাবে বিভিন্ন আমি কি তোমাদেরকে হক রবের কথা বলছি না কোনো মিথ্যা রবের পরিচয় দিচ্ছি ঠিক মতো করো পূর্ণাঙ্গ ভাবে দাও ঠকিও না ওলা আসিয়া আহম আর মানুষকে লেনদেনের ক্ষেত্রে মাপের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তোমরা ঠকাঠকি করোনা প্রতারণা করোনা কম দিও না আর এখানে নবী আহ্বান জানিয়েছেন এক নম্বরে প্রথমটা দিয়ে কোনটা দিয়ে শুরু হয়েছিল আল্লাহর ইবাদতের দিকে আর এর পাশাপাশি বাকি কিছু কথা এসেছে যেটা ওই সমাজে যে তরিকায় তারা অন্যায় অপকর্ম করছিল ওই মেইনগুলাকে এখানে উল্লেখ করা হয়েছে এক নম্বরে তারা ওজনে কি করত কম বেশ করত এই ওজনে কম বেশ করার জন্য দুইটা কথা হয়েছে আল কাইল অল মিজান মিজান অর্থ তো আমরা বুঝি মিজান অর্থ কি দাড়ি পাল্লা আর কাইল হচ্ছে মাপার যন্ত্র এখন তো মনে করেন আমাদের দেশে বেচা কেনা করেছে ধান চাল এগুলা দাঁড়ি পাল্লায় মাপা হতো আর তেল তেল এগুলা কি দিয়ে মাপা হয় এই যে এক ধরনের পট আছে লিটার মার্কা এগুলো দিয়ে মাপা হতো এগুলোকে বলা হয় কাইল আরবিতে আর মিজান ওয়াজন ওজন থেকে মিজান এই দু রকমের মাপ এর মধ্যে তারা ক্ষতিগ্রস্ত করত। লোকদেরকে যখন নিত তখন নেওয়ার সময় বেশি করে নিত আর যখন বিক্রি করতো দিতো দেওয়া সময় কমিয়ে দিত আমরা গত কয়েক সপ্তাহ তারপরে শুনেছি তাই না যে তোর আমাদের সমাজে এখন আছে বেচা কিনা করতে গিয়ে আমাদের সমাজে লোকেরা দাঁড়িয়ে পাল্লার মধ্যে কিরকম ঠকায় বলেন তো কোন কোনো সময় পাওয়া গেছে কি জানেন ওই দাঁড়ি পাল্লা যেটা দিয়ে মাপে ওই পাল্লার নিচে চুম্বক লাগাই দিছে এক কেজির পিছন দেখান দুইশো কেজির চুম্বক একটা লাগানো আছে তা আপনাকে যখন এক কেজি দেয় ঠিক মতো ধরতেছে দেখা গেলো যে ওইখানে এদিকে মনে হয় পাল্লা ভারী হয়ে গেল অথচ ওই দিকে ভারী হওয়ার কথা কম দিছে কিন্তু কিন্তু এমনভাবে দেখা দেখালো পাল্লা ঝুঁকে গেছে যেটা গোষ্ঠীর একজাম্পল দিয়েছি গত কয়েক সপ্তাহে এইরকম করে ঠকাঠকির কাজ তারা খুব করত। ওদের কথা দিয়ে আরেকটি সুরা নদীর হয়েছে এইরকম যুগে যুগে বিভিন্ন জায়গায় ওজনে কম দেওয়ার প্রবণতা নেওয়া সময় বেশি নেওয়া দেওয়ার সময় কম দেওয়া এটা নিয়ে কি এসেছে ইসম্লা আল্লাহম আনু হুম ওয়াইল ধ্বংস এবং জাহান্ন যারা ওজনে বেশ কম করে তাদের জন্য যারা ওজনে কম দেয় বা ঠকায় তাদের জন্য ধ্বংস তাদের জন্য ক্ষতি তাদের জন্য জাহান্ন যখন তারা নিজেরা খরিদ করে কিনে নেয় তখন বেশি করে নিয়ে নেয় আর যখন তারা লোকদেরকে ওজন করে বিক্রি করে দেয় কাইল অথবা ওজন দনুতরিকায় ইউসেরুল কমিয়ে দেয় এই লোকগুলো যারা ঠকানোর কাজ করে তারা কি চিন্তা করে না যে তাদেরকে একদিন দাঁড়ানো হবে উঠানো হবে কার সামনে রব্দুল আলমিন একদিন রবুল আলমীর সামনে দাঁড় করানো হবে কত লোককে ঠকিয়েছ ওখানে কম দিয়েছ দেখো কত লোককে দিয়েছ থেকে করে নিয়ে যেদিন লোকেরা সবাই দাঁড়িয়ে যাবে ওই দিনের কথা মনে করা দরকার আমার মনে চাই মাঝে মধ্যে আমাদের দেশের বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের জন্য একটা মসজিদের মধ্যে একটা মাহফিলের আয়োজন করে শুধু ব্যবসায়ীরা আসুক তাদেরকে কথাগুলো শোনানো হোক শুনিও নাই অনেকে জানিও নাই যে কত মারা জানে এটা ঠকানো ভালো না কিন্তু ঠকানো যে কি ক্ষতি কত বড় ক্ষতি এগুলো জানে না আর লোকদেরকে তাদের জিনিসপত্র আদান প্রদান লেনদেন কোন কিছুর ক্ষেত্রে কম করে দিও না কমতি না অন্য সময় বেচা কেনার ক্ষেত্রে শুধু নয় হাওলাত বাড়াতে লেনদেনের ক্ষেত্রেও যখন করে কিছু একটা বা কোনো লেনদেনের মধ্যে পারলেই ঠকায় দাড়ি পাল্লা ছাড়াও ঠকানোর ব্যবস্থা আছে নাকি নাই আছে যেমন কিভাবে সেটা হয় যেমন জিনিসপত্রের দাম বলে যে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট বিরাট করে লেখে রাখছে জিনিসটার দাম অরিজিনালি দশ পাউন্ড লেখে রাখছে বিশ পাউন্ড এখনকারিফটি পার্সেন্ট ছাড় দিছি আসলে দশ পাউন্ড নিল এখানে কোন সার দিছে কি ঠকালো এটা প্রতারণ না এরকম হয় কিনা হয় আবার অনেক সময় বলে যেটার দাম কত আপনি তার খুব পরিচিত মানুষ খুব বন্ধু মানুষ খাতিরের মানুষ আত্মীয় মানুষ বলে যে কত দাম বলে যে আসলে তো পনেরো পাউন্ড আপনার থেকে তো এত নেওয়া যাবে না আপনি দশ পাউন্ড দিলেই হবে দেখা করেন আসলে দশ পাউন্ড বেশি কারো কাছ থেকেই নেয় না আপনার থেকে আপনি তো মনে করলেন পাঁচ পাউন্ড আমার কম নিচ্ছে তো এরকম করে কত তরিকা যে আছে কত ফি যে আছে ব্যবসা বাণিজ্য করছে লাভ হচ্ছে অংশীদার আছে শরীর আছে পার্টনার আছে বলে যে আসলে লাভ লাভ কিছু তো নাই একেবারেই কিছুই লাভ নাই আপনাকে দেয় না দিলেও সামান্য দেয় আর পুরোটা সে হিসাব হিসাব ঠিক মতো না দিয়ে তা ঠিকমতো হচ্ছে তা তা সে ভর্তি করছে আর আপনাকে ঠকাচ্ছে কত তরিকায় মানুষকে ঠকানো হয় এই মানুষের প্রতারণা এগুলা তোমরা করো না তারপরে কি বলা হলো ঘুষ খাওয়া এটাও আছে মানুষকে অন্যায় ভাবে সুযোগ পেলে ঠকিয়ে নেওয়া এগুলো বা ঘুষ খাওয়া ঘুষ না করে কাজ করবে না তাকে বেতন দেওয়া হয়েছে অলরেডি এ কাজের জন্যই এগুলো যারা করে আর জমি নেমেদের দুর্নীতি করে এগুলা তোমরা করো না বলেন এগুলো কোনটার অভাব আমাদের দেশে আছে বলেন কোনটার অভাব আছে কারটা কে লুট করে খাবে কারটা কে করবে সুফান কি যে অবস্থা কোন জায়গায় একটা বিল্ডিং উঠবে আপনি বালু ইট এগুলা নিয়ে আসছেন এই সময় সন্ত্রাসী বাহিনী বিল্ডিং করবেন আর বিভিন্ন যোগাযোগ আছে না নাই একেবারে আরো কিছু আরো বহুত বহু দূর যোগাযোগ আছে সব সিস্টেম রেডি করা আছে এই দুর্নীতি আর উপরে শুরু হয়েছে আল্লাহর এবাদত করা এক আল্লাহ করা তো কাজে আপনি যদি বর্তমান সময় আল্লাহ করতে চায় আল্লাহকে নামাজ পড়ে ঠিক এই লোকগুলো রোজা ঠিক মতো রাখে অনেকেই না হালাল হারাম নিজেদের জীবনে আছে নাই তো দিন সম্পর্কে তাদের ধারণা কি দিন ইসলামকে তারা পছন্দ করে না আল্লাহর এক আল্লাহর ইবাদত নামাজ আমি জনগণের সম্পত্তি তসরপ থেকে শুরু করে সমস্ত কিছু করে যাচ্ছে মনে হয় যেন এই আয়াতটা এই জমানার জন্যই নাজির হয়েছে এটাই হলো ম কোরআন কোরআন কোনো পুরনো জিনিস নয় ওই সমস্ত চোরগুলো বলে কোরআন হাজিস তো চোদ্দশো পনেরোশো বছর পুরোনো সেটা দিয়ে সমাজ চলবে এই জন্য নবী কাজ হচ্ছে তাদেরকে দাওয়াত দেওয়া এইভাবে দাওয়াত দিলেন সোহাইব আলাহাম এখন দাওয়া দিতে হবে এই দুর্নীতি এগুলো দেখে হতাশ না হয়ে এখনো যারা এই নবীদের তরিকায় চলবে তাদের কাজ কি লোকদের বুঝানো উত্তম বিষয় তোমরা যদি বুঝতে আল্লাহর ইবাদত করা মানুষকে না ঠকানো ন্যায় পরায়ণতা ঘুষ ঘুষ দুর্নীতি সন্ত্রাস মস্তান পোষা এগুলো বাদ দিলে তোমাদের জন্য অনেক ভালো হবে যদি তোমরা সত্যিকার মমিন হও তিনি এত সুন্দর করে বুঝালেন আরো কথা ওনার আসতেছে উনি আরো বুঝাবেন এই ওনাকে উনি খুব সুন্দর করে বুঝিয়েছেন সমস্ত নবীদের মধ্যে পুরনো নবীদের মধ্যে নবী করিম সাল্লাম আগে যত নবী এসেছেন তারা যত তরিকায় কোরআানে তাদের দাওয়াতের বিভিন্ন বক্তব্য গুলো আসছে ওলা মা খুঁজে দেখলো যে সোয়াইবা আল্লাহ সাল্লামের বক্তব্যটা ছিল খুবই সুন্দর খুবই যুক্তিপূর্ণ আবেগপূর্ণ এবং সুন্দর পয়েন্ট আকারে এই জন্য টাইটেল দিয়েছে উন্মতেরা তিনি হচ্ছেন আমবিয়া তিনি নবীদের পক্ষ থেকে খতিব তিনি নবীদের পক্ষ থেকে বক্তা ভালো বক্তা সুবক্তা বা এক কথা সুবক্তা নবী লে বারাতিহি ও জাতে ওনার কথার সুন্দর সুন্দর শব্দ চয়ন এবং অত্যন্ত আকর্ষণীয় ভাষায় ওয়াজ মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তিনি আরো বলছেন তাদের আরো কতগুলো অপকর্মের কথা আসছে আগে কতগুলো বলা হয়েছে বিভিন্ন রাস্তার মধ্যে বসে থেকে না যেটা যেখানে বসে থেকে লোকদেরকে তোমরা কি করো থ্রেট দেওয়া থ্রেটকে কি বলবেন বাংলা হুমকি দেওয়া চ্যালেঞ্জ করা হুমকি দেওয়া এগুলো করো না তারা কিভাবে রাস্তার মোড়ে মোড়ে বসে যেতে হুমকি দিত দুই কাজ করত রাস্তার মোড়ে মরে বসে থেকে একটা হচ্ছে এত তুমি কোথায় যাচ্ছ আমাদেরকে খাজনা দিতে হবে ওই যে বললাম রিমেন্ট বালু ট্রাক কোথায় যায় ওই বাড়িতে ওখানে পয়সা দাও পয়সা দিলে ছাড়া হবে না কয়েকদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডেভেলপমেন্টের কাজ হবে এবং দেখা গেল যে ওই ডেভেলপমেন্টের পার্সেন্টেজ কারা কন্ট্রোল করে ছাত্ররা কোন ছাত্ররা দুর্নীতিবাদ ছাত্ররা যাদেরকে পালেকে কি দুর্নীতিবাদরা তাই না এবং এখন ছাত্রদের মধ্যে পয়সা খাওয়া নিয়ে দুর্নীতির দমন যে একটা বিল্ডিং হয় যে একটা ব্রিজ হয় যে একটা কনস্ট্রাকশন হয় এখন এটার পিছনে কনস্ট্রাকশন হওয়া মানে কিছু লোকের ফিফটি তাদের পেটে যাওয়ার একটা সুযোগ তাই না হ্যাঁ প্যাটে যাওয়ার সুযোগ কোন জায়গায় রাস্তা হবে কোন জায়গায় বেড়িবাদ হবে কোন জায়গায় ব্রিজ হবে এগুলা কন্ট্রোল করার দায়িত্ব হল লোকাল মস্তানদের এরকম করে মস্তান আমার মনে আছে এই দুর্নীতি এই এক বছর দুই বছর আগে শুরু হয়নি বহুত আগে থেকে শুরু হয়েছে বহুত আগে থেকে শুরু হয়েছে আমি ঢাকার টঙ্গি এলাকায় আমার একটা চাকরি করতাম একটা শিক্ষা প্রতিষ্ঠানে ওখানে বাসা নিলাম বাসায় কেবল নিয়ে ঢুকছি পরের দিনকে খাজনা দিবেনা খাজনা দেওয়ার খাজনা নেওয়ার জন্য আসছে আপনি এলাকায় নতুন আসছেন তো আপনি তো আমরা একটু এলাকা সমিতি আছে ক্লাব আছে তো আমাদেরকে চাদা দিতে হবে আমরা তোমরা চাঁদা নিয়ে কি করো আমরা আমি তো আমি তো নাটক টাটকের লোক না আমি তো দিনদার মানুষ দেখো আমি তো এগুলো পছন্দ করি না তাহলে আমাদেরকে মিষ্টি খাওয়ার জন্য দেবেন আরকি দেখছেন তো তখনকার ভাষা তো কিছুটা এরকম ছিল এখন তো ভাষাগুলো না সাথে করে কিছু নিয়ে যাবে এই যে দেখছেন পকর করে দিলে। আর এইরকম ব্যাস নিয়ে আমাদের গর্বের শেষ নাই দুর্নীতি পঠন ধরেছে আল্লাহ লবকে দেখি আনছি দিনের পর এভাবে তারা বিভিন্ন রাস্তায় মোড়ে মোড়ে বসে থাকতো লোকদেরকে হুঙ্কার দাও লোকদেরকে হুমকি দাও এত টাকা দিতে হবে নতুবা আর বাসতে পারবো না তোমার রেহাই নাই তোমার মাল সম্পদ নিয়ে যাওয়া হবে তোমার গানের উপরে খবর আস এই একটা করতো আর একটা কি করতো গতমান যারা আল্লাহর দিকে আসতে চায় আল্লাহ ইমান আনতে চায় তাদেরকে বাধা দাও এই ইমানের পথে যাইও না এখনকার সমাজে ইমানের পথে যাইতে বাধা দেয় না উৎসাহ দেয় একই জিনিস আছে নাকি সব মিলে যাচ্ছে তাহলে যারা ইমানের পথে আসতে চায় আল্লাহর প্রতি মান চায় তাদেরকে বাধা দাও রুখে দাঁড়াও করতে দিও না ইসলামের ওয়াজ মাফেল করতে দিও না বন্ধ করো না হাই ওয়াজা আর আল্লাহর পথটা সোজা না থাকুক বাঁকা হয়ে যাক ওইটা চাপ তার মানে ইসলামটাকে একটু উল্টা পাল্টা করে অন্যদিকে নেওয়া যায় কি না একদম রাইট ইসলামের কথা যাতে না পৌঁছে এই তরিকা তোমরা আস যেটা উল্টা পাল্টা কিছু জঙ্গলাম আছে ভেজালওয়ালা ইসলাম আছে ওগুলো চলুক ওগুলো তাদের কাছে দেওয়া দরখাস্ত দিতে অসুবিধা নাই কিন্তু যে ইসলামের মধ্যে তাও হেদের কথা আছে এবং যে ইসলামের মধ্যে ঘুষ দুর্নীতি এগুলার বিরুদ্ধে আহ্বান আছে মানুষকে একদম আল্লাহর দিকে হওয়ার আহ্বান আছে ওই ইসলামের কথা সহ্য করতে একটা ইসলামের দিকে আল্লাহ তারা মুস্তাকিম অর্থ কি কোন তারা ব্যাকা তারা কিছু আছে একদম রাইট কোরআনের কথা হাজিফের কথা সুন্দর কথা সবাই বলো শুনো আমল করো খায়ের বরকত এর মধ্যেই খুব আল্লাহ বলেছেন এর মধ্যে ধানাই ঘনাই করো কিন্তু আসল ইসলামের কথা যেন না এই সব কিছু থেকে তাদেরকে বিরত থাকতে সোহাইব আল্লাহ আহ্বান জানাবেন এগুলো সব তাদের সাথে বিরুদ্ধে চলে গেছে এখন তারা কি সোহাইব আলাহামের প্রতি তিনি আরো বললেন দেখো হে আমার জনতা তোমাদের কি আল্লাহ এক সময় আমাদের জাতিটা মানে সোহেব আলাহামের জাতিটা ছিল অল্প খুব অল্প সংখ্যক তাদের ম্যান পাওয়ার ছিল কিন্তু অল্প দিনের মধ্যে আল্লাহ তালা তাদের জনসংখ্যা অনেক বাড়িয়ে দিলেন কারণ ওই সময় জনসংখ্যা যে কবিলার জনসংখ্যা বেশি সেই কবিতা শক্তিশালী অন্যরা তাদের তো এটা একটা যার ছেলে বেশি তার জন্য মানে অনেক গৌরবের কথা গর্বের কথা এই বংশবুনিয়াদ রক্ষা করা কবিরাকে রক্ষা করা অন্য জাতির আক্রমণ থেকে রক্ষা করা এগুলো একটা বিরাট এখন মানে যে জাতির আর্মির নাম্বার বড় সেই জাতি নিজেকে অনেক আর দেখো ভালো করে চোখ খুলে দেখো কি কি হয়েছে যারা ফাঁসাদ করেছে সন্ত্রাস নীতি অন্যায় আচরণ করেছে দুনিয়ার মধ্যে ফাঁসাদ সৃষ্টি করে দুনিয়াকে ভরপুর করেছে বিভিন্ন জাতি তোমাদের আগে কিভাবে ধ্বংস হয়েছে এলাকার উপরে অভিশাপ নাদির হয়েছিল তোমরা ওখান থেকে শিক্ষা গ্রহণ করো ক্যান আর এমন যদি হয় যে তোমাদের মধ্যে কি একদল কিছু লোক কি করেছে আল্লা উত বিহি ইমান এনেছে হ্যাঁ মানু বি আমার উপরে নাজিল হয়েছে আমাকে পাঠানো হয়েছে অনেকেই আরেক দল ইমান কিছুতে আনুন তাহলে কাজ করা ফার্স্ট বেরো সফর তার হল করার কিছু নাই এখনি তোমরা অস্থির হয়ে যেও না আমাদের বিরুদ্ধে আর এর সে ষড়যন্ত্র করোনা উৎখাত করার জন্য উঠে পড়ে না আমাদের চিরতারে নির্মূল করার জন্য অস্থির হইলা করোকানা করে দেন তিনি ঠিক আছে আমরা তো আমাদের দাওয়াত দিলাম তোমরা তোমাদের কুফরের দিকে অটল হয়ে থাকবে আর কি করা যাবে আমাদের তো বেশি কিছু করার নাই নবীরা আর কিছু করার আছে শেষে কি বলতে হবে লাকুম বলিয়া দিন তোমরা তোমাদের দিন নিয়ে থাকো আমরা আমাদের দিন নিয়ে থাকি আর কি করবো কিন্তু তারা কি এই কথা মত থাকতে দেয় এই এতটুকু মেনে নেয় না তোমাদের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে করবই না। তোমাদেরকে থাকতে দেব না তোমাদের কোন রাইট নাই বাতিল পন্থির রাইট এসে হক আলাদো রাইট নেই এখন তারা এই লাইনে নাই আমরা অবশ্যই তোমাকে এবং হে সোয়াইব তোমার সঙ্গে যারা ইমান এনেছে সবাইকে আমাদের দেশ থেকে বহিষ্কার করে দেব এটা থাকতে পারবো না ইসলাম নিয়ে এই দেশে বসবাস করা তোমার কোন রাইট নেই পালন এই না আর থাকতে হয় তাহলে আমাদের জাতি আমাদের মিল্লাত আমাদের কালচার আমাদের দিনদারি আমাদের শেখ আমাদের এই সমাজের সবকিছুর সঙ্গে মিশে যাও তোমার দিনকে ভুলে যাও এখন পৃথিবীর সব দেশেরই একই অবস্থা মুসলিম অবস্থা হলো যে তোমাদের রাইট সহিমাড়ি চলবে টলবে না ওই কিছু গাঁদাখড়ি দিন মিক্স আপ করে বাতিলের সঙ্গে কম্প্রোমাইজ করে থাকো আর অমুসলিম দেশের যে মুসলিম গিয়েছে তারা কি বলে তোমাদের ইসলাম প্র্যাকটিস করতে হলে এই দেশে থাকতে পারবে না তোমাদের কালচার ইসলামের ধর্মীয় কালচার চলবে না তোমাদের কালচার উঠিয়ে দিয়ে আমাদের যে সমস্ত কালচার আছে এগুলো সব গ্রহণ করে ফেলো তাহলে তোমাদের জন্য জায়গা আসে মুসলিম দেশের একই তরিকা কিনা আপনি পর্দা করবেন আপনি হেজাব করবেন দাঁড়িয়ে রাখলে সমস্যা এই সব ছেড়ে দিয়ে যদি সমস্ত গর্বালিকা প্রবাহে গা ভাসিয়ে দেন সব কিছুর সঙ্গে মিশে যান তাহলে ঠিক আছে তা হলে থাকা যাবে এভাবে পরিবেশটা তৈরি হচ্ছে ঠিক কিনা তিনি বললেন তো আমাদেরকে জবরদস্তি আমাদেরকে বাধ্য করবে সেটা করতে আমাদের কি কোন মৌলিক আমাদের স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নেই চিন্তার ধর্মের স্বাধীনতা নেই অথচ মডার্ন দুনিয়ার মধ্যে বলা হয় যে মানুষের বাক স্বাধীনতা চিন্তার স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা কিছু আর জাতিসংঘ সব স্বীকার করে নিয়েছে কোনো ব্যক্তিকে কোনো কিছুই জবরদস্তি করা যাবে না অথচ এই কথাটা আমাদের আগে ইসলাম বহুত আগেই বলে দিয়েছে ধর্মের মধ্যে কোনো জবরদস্তি নেই ইসলাম কোন মুসলমানকে অ্যালাউ করে কোন জাতির উপরে চড়াও হয়ে জোর করে তাদেরকে বাধ্য করে ইসলামে ঢুকতে এরকম কোন সুযোগ আছে ইসলামে কখনো নেই প্রত্যেকে হক কি গোমরাহি কি জিনিস কোন ইসলামের রাস্তা কুহরীর রাস্তা সব ক্লিয়ার আছে যার যেটা ফলো করতে চায় তোমাকে আল্লাহ তালা সে দিয়েছে তুমি জাহান্নামে রাস্তায় যাবা যাও জান্নাতের রাস্তায় যাবে যাও সেটাই পরীক্ষা জোর করে কেউ কাউকে ইসলামের দিকে আনতে পারবে না মানুষের এই মৌলিক স্বাধীনতা ইসলাম দিয়েছে কিন্তু যারা অনেক মানবাধিকারের কথা বলে বাক স্বাধীনতার কথা বলে কৃষ্টি সভ্যতা কালচার কেউ কারো ঘুরে চাপাতে পারবেন এগুলো বলে তারা দেখা যায় এখন সব কালচার ঠিক আছে খালি ইসলামের কালচারটা ঠিক নাই ওইটা হলে সমস্যা তাহলে ধর্মীয় স্বাধীনতা ধর্ম নিরপেক্ষতা যেগুলো বলা হয় আসলে এই ধর্ম নিরপেক্ষতা ইসলামে স্বীকার দিয়েছে যে কেউ কারে ধর্মে টাচ করা দরকার নেই লাকুম দিন হুকুম দিন এটা এতটুকু নিরপেক্ষতা তো ঠিক আছে কিন্তু আসলে যারা ধর্ম নিরপেক্ষতা বলিউ তারা আসলে ধর্মের ব্যাপারে মোটেই নিরপেক্ষ নয় তাদের কথা তাদের দাবি বিপরীত হচ্ছে ধর্মের নিরপেক্ষতা মানে একটা ধর্মের বিরুদ্ধে আর অমুসলিম দেশে একই তরিকা ধর্ম নিরপেক্ষতার অর্থই হচ্ছে কি ইসলামের বিরোধিতা করা দুশ্মনী করা আর সব ধর্মের স্বীকৃতি দিয়ে মানে মানুষকে বাধ্য না করা যে তার ধর্ম অনুসরণ করবে এই কথার খবর কে দিয়েছে আল্লাহ বসবাস করতে পারবে এমনকি দায়িত্ব আল্লাহ তালা মুসলমাদের উপরে দিয়েছে যেন তাদের কোন তাদের ধর্ম কর্ম তাদের মানে ঠিকানা এবাদত খানা লয় তাদের দ্বারা উপাসনালয়ে যারা বিভিন্ন রকমের ঠাকুর অথবা নেতৃত্ব দিচ্ছে তাদের কারো গায়ে হাত দেওয়া যাবে না ক্ষতিগ্রস্ত করা যাবে না তাদেরকে সুযোগ থেকে বঞ্চিত করা যাবে না কিন্তু দেখা যাচ্ছে যে মানে কিভাবে মসজিদের ক্ষতি করা যায় কিভাবে মসজিদ বন্ধ করা যায় এই লাইনে অনেক কিছু প্রচেষ্টা অব্যাহত রয়েছে অনেক দেশে কোন কোনো দেশে মসজিদ বন্ধ করে দিয়েছে আমাদেরকে বাধ্য করবে কোন স্বাধীনতা ঠিক না আমরা আমরা দাবাদ দিচ্ছি শুধুমাত্র তোমরা দাবাদ দাও আমরা যদি আমরা কি করব তোমাদের কথা শুনলে তোমাদের মিল্লাতে ফেরত আসার জন্য তোমাদের দিন ধর্ম কালচার এগুলো গ্রহণ করার জন্য যদি আমরা এগ্রি করি তোমাদের সাথে শান্তিপূর্ণ সহবস্থানের অর্থ যদি হয় তোমাদের সব আমাদের গ্রহণ করে ফেলতে হবে তাহলে কি হবে আমরা আল্লাহ তালার ব্যাপারে মিথ্যা কথা চালিয়ে দিলাম যে আমাদের আল্লাহ এলাও করে দিয়েছেন আমাদের জন্য যেগুলা সের কুফর এগুলো আমাদের জীবনে আমরা গ্রহণ করে নেব এমন পারমিশন তো পক্ষ থেকে নাই আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা আমরা বলবো তাহলে তোমাদের কালচারের মধ্যে যদি আমরা ঢুকে পড়ি সম্পূর্ণ ভাবে গোলাধরণ করি আমাদের দিনকে আমরা বিসর্জন দিয়ে ফেলি বাদাই আল্লাহ মিনহা আল্লাহ তালা আমাদেরকে এই অন্তকারের কুফরি শেরকের এই জুলুমাত থেকে উদ্ধার করে আল্লাহ তালা আমাদেরকে নাজাদ দিলেন এই আলো সন্ধান পাওয়ার পরে আমরা আবার কুফুরীর অন্ধকারের দিকে চলে যাবো আল্লাহর এত বড় মেহরবানিকে আমরা অস্বীকার করে ফেলবা ই আমাদের জন্য কখনো এটা হতে পারে না যে আমরা ওই অন্ধকার দিকে আবার যাব। তবে আল্লাহ তালা যদি কোন সময় চায় তো আল্লাহ তালা কি কোনো সময় চাইবেন নাকি তা আমার প্রশ্নই আসে না এই কথা অর্থ যে আল্লাহ চাইলে আমরা যাব তার অর্থ এটা নয় আল্লাহ চাবেন আর ওনারা যাবেন এটা অর্থ যে আল্লাহ তালাও কোনদিন চাইবেন না আর আমাদেরও এটা গ্রহণ করা সম্ভব হবে না আমরা আল্লাহ কে পেয়েছি আল্লাহ দিন কে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ও মাহ আল্লাহ আলহাদ আল্লাহ আল্লাহ মেহরবানিকে হৃদায় দিয়েছেন এত সুন্দর দিন ছেড়ে দেব দিনের সঙ্গে কম্প্রোমাইজ করব দিনের বিভিন্ন হুকুম হাকুম পর্দা পুষিদা কে কাট করে দেবো তোমরা আমাদের সঙ্গে কি চাচ্ছ কি বলছো আর আমরা কি চাই কি বলি আমরা তো শুধু আল্লাহকে ডাকি আল্লাহ রাস্তায় থাকবো কেন আমাদের সঙ্গে এত করছো চ্যালেঞ্জ করছো হয় বৈষ্কার করে দিবে নতুবা তোমাদের দিনে ঢুকতে হবে তা নাহলে আমাদের কোনো জায়গা নাই এই দেশে এই জাতীয় কথা বলছো আমরা আমাদের আল্লাহর কাছেওয়াক্কল করব তিনি সব কিছু জানেন এবং দেখেন আল্লাহাকাল না আমরা আল্লাহর তাকাক্কল করলাম তাকাক্কল করে বসে আছেন কিন্তু আবার জোয়াও করছেন খুব তাওয়াকল করে থাকলে হবে না তাওয়াকল কারি আবার কি করবে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করতে থাকবে হক আমাদের মধ্যে আর আমাদের কৌমের মধ্যে আপনি হক অনুযায়ী ফায়সলা করে দিন যারা হাক হকটাকে প্রমাণ করে দেন যারা বাতিল বাতিল কেও প্রমাণ করে দেন এবং শেষ পর্যন্ত যদি তারা আমাদেরকে চ্যালেঞ্জ করে আমাদের উপরে চড়াও হয়ে যায় আল্লাহ তালা তাদেরকে আপনার আজাব এবং গজব দিয়ে দেখিয়ে দেন যে তারা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জের পরিণতি কি হতে পারে এটা হচ্ছে বিজয় দেওয়া মোমেনদেরকে আল্লাহ হেফাজত করবেন কাপড়দেরকে ধ্বংস করবেন এই এইরকম একটা ফয়সালা আল্লাহ তালা আপনি করে দেন এই দোয়া করতে থাকলেন সোহাবি সালাম ওনার উম্মরদেরকে নিয়ে তার জাতির এই সীমা সীমালঙ্ঘনের মোকাবেলায়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 লন্ডনাম এর কথা ইসলামের কথা পরিষ্কার কথা এর মধ্যে কোন রাগঢাক কিছু নাই তাই না এর মধ্যে কোন ধরনের গোপন কোন ষড়যন্ত্র লুকিয়ে আছে এর মধ্যে কোনো সন্ত্রাস খুঁজে পাওয়া যাবে কিছুই পাওয়া যাবে না কিন্তু এখন ইসলামের মধ্যে তো আসলে কোনো সন্ত্রাস নাই সন্ত্রাসীরা কি কোনো ভালো মুসলিম হতে পারে কখনো নয় ইসলাম সন্ত্রাসবাদকে কোন দিন সমর্থন করতে পারে না এখন এগুলো তো নাই পাওয়া যায় না কি করা যায় এর পরেও যে সমস্ত সমাজের সুযোগ সুবিধা সুবিধাভোগী শ্রেণী দুর্নীতি দুর্নীতিপরায়ণ নেতা নেতৃত্ব দ্বারা সমাজে আছে তারা কি করলো তারা তো ইসলামের সুন্দর দাওয়াতের মোকাবেলায় মিথ্যা কিছু খাড়া করাতে হবে তারা মিথ্যা প্রচার শুরু করে দিল প্রচার হকের মোকাবিলায় করার মত কি কোন হক কথা আছে তার মোকাবিলা কি করতে হবে প্রচার প্রচার করতে হবে এই মিডিয়া মিডিয়ার কাজই হচ্ছে কি মিথ্যা অল্প সামন্য মিডিয়াই হত হক কথা নিয়ে আছে মিডিয়ার মূল ব্যাপক অংশর কাজ হচ্ছে মিথ্যা আর দালালি করা আর পয়সা খাওয়া এদের কাজই হচ্ছে তাই ইল্লা ইমার রহেমা রব্ব অল্প কিছু আছে যে তারা হক জিনিসকে তুলে ধরে তাদের এই সমাজের বড় বড় যারা সমাজপতিগুলো আছে এরা সব মিলে লোকদের কাছে মেসেজ পৌঁছাচ্ছে এখন সোহাই আলাহ সালামের জাতির কাছে কি পৌঁছাচ্ছে লাইন ইতাবাদ এই শোনা শোনা তোমরা যদি সোহাইবের কথা শুনো তার পথে চলো তার অনুসরণ করো তোমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমাদের সুযোগ সুবিধা সব কাট হয়ে যাবে এর মধ্যে জার্মানিতে না ইটালিতে ইতালিতে মেকিয়া তার একটা আসে যে বর্তমান বিশ্বে যে ধোকাবাজ আছে পলিটিশিয়ানরা কয়টা সত্যি কথা বলে আর কয়টা মিথ্যা বলে সব তো সেই মেকিয়ে রাজনীতি করে আর একজন ফিল যে এই এই পচা রাজনীতির আলাদা জন্য রসদ জোগাড় করে দিয়েছে সে বলেছে দেখো তুমি রাজনীতি করতে হলে সত্য কথা বলে সুবিধা করতে পারবা না মিথ্যা ধোকা টোকা দিয়ে ভোট টোট কিভাবে নেওয়া যায় এসব কায়দা কানুন বিভিন্ন তরীকে বলতে হবে আর মনে রেখো মিথ্যা কথা একবার বললে সবাই বিশ্বাস করবে অনেকবার বলবো প্রত্যেক দিন বলবো একশো বারো তাহলে লোক বিশ্বাস করেছে এখন মিডিয়া মানে একশো বার পারলে এক হাজার বলতে রাজি আছে এই চলছে আপনি যেকোনো ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন কয়টা কথা সত্য পাবেন কয়টা কথা মিথ্যা পাবেন আল্লাহ হাতিয়ার হচ্ছে বর্তমানে মিডিয়া আমি সব মিডিয়াই খারাপ এটা বলছি না মিডিয়ার ব্যাপক অংশের মধ্যে এই দুর্নীতি এই কাজ সোহাইবের কবের মধ্যে জোরে সোরে করা হলো আপনার মনে করবেন যে সোহাইব আলাহামের জমানা কি একবার আমাদের জমানা মতে এত কিছু মিলে কেমন আসলে দুনিয়ার মধ্যে ইসলাম তো এই এখন কি আমাদের জমানায় নতুন ইসলাম আছে আদম আলা নুহ আলাইসামের কাছে সোহাব আলাই সমস্ত নবীদের কাছে দু একটা মাসালার ব্যাপারে এক নবী থেকে আরেক নবী দুই একটা মাসালার ব্যাপারে আল্লাহ তালা চেঞ্জ করেছেন দুই চারটার ব্যাপারে কিন্তু মূল ইসলাম এক তো মূল ইসলাম যদি এক হয় ইসলামের বিপরীত যেটা সেটাও কি এক এখন টেকনোলজি বেশি ব্যবহার হয়েছে মাত্র কিন্তু মানুষের চিন্তার মধ্যে দিনের একই আছে। যখন যে যে টেকনোলজি আছে সেই সেই টেকনোলজি তারা ব্যবহার করেছে এখন মনে করবো যে আমাদের জমানায় তো মিডিয়া আমরা দেখি নিউজ আছে টিভি আছে আর এখন তো সোশ্যাল মিডিয়ার ইন্টারনেটের সূত্রে মাশাল এটার কোন unlimited sources eta kono shesh nai to ekhon bolben tekhi prashno korto onader media kemon chilo bakider media er eto amar jana nai tobe rasulullah sallallahu alaihi wasallam er shomoy media khobor ta amra jani onar media chilo onar jomanae je media chilo seta ke bola hoy ash'eru diwan alarab sheer hocche sheer mani kobita kobita holo arabder mukhopatro arabder prochar badhyame arabder itihas o itijjo shob kichu একইমাত্র মাধ্যম মিডিয়া তাদের কাছে ছিল সেটা হচ্ছে কবিতা এই কবিতা দিয়ে তারা তখন মোকাবেলা খুব প্রচার প্রসার হতো কোন কবি নতুন কবিতা এটা এটা ছড়িয়ে খুব খুব একটা এক্সাম্পল আমাদের সিরাতে পাখি পাওয়া যায় যেগুলো কবিতার মিডিয়াকে তারা মারাত্মক ব্যবহার করেছিল রসুল্লাহ ব্যাপারে কুৎসা গাওয়া ওনার বিবিদের ওনার পরিবারের ব্যাপারে বিভিন্ন রকমের নোংরা কথা ছড়িয়ে দেওয়া থেকে শুরু করে এগুলো করে করে তারা মানুষকে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করেছিল এই জন্য নবী করিম সাল্লাহাম এই মিডিয়ার মোকাবেলা করার জন্য ওনার কবি হাসান এবং আব্দুল কয়েকজন কবি সাহাবি ছিলেন তাদেরকে বললেন যে তোমরা এগিয়ে আসো এই কাফেরদের এই সমস্ত অন্যায় কবিতাগুলো লিখে মিডিয়া ছড়িয়ে দিচ্ছে যেটা এটাকে তোমরা মোকাবিলা করো তো তারা বিভিন্ন কবিতা লেখছেন। কিন্তু কারোটাই মান অনুযায়ী পছন্দ হয় না রসুল সাল্লাম তিনি হাসান ভালো করে কবিতা দিয়ে জবাব দাও তোমাকে সাহায্য করবে না আল্লাহ তালা অনেক সময় দিনদার লোককে দিয়ে কাজ করাই দেন হাসান রাজিয়া আহু তখন কবিতা লিখছেন জবাব দিয়েছেন তাদের প্রত্যেকটি কথা ওই মিডিয়ার জবাব যখন দিয়েছেন তখন রসুল্লাহ সাল্লাহ নিজের হাতে মসজিদের ভিতরে ওনার জন্য একটা মেম্বার বানিয়েছেন আর সাহাবিদে আহ্বান করছেন শোনো শুনে ওনাকে কবিতা পড়ে আর এগুলাকে বিভিন্ন জায়গায় প্রচার করার জন্য পাঠিয়ে দিয়েছেন তো কিভাবে ওই জামানায় মিডিয়া কাজ করেছে এই জামানায় করে দেখতে পাচ্ছেন তো একই জিনিস ইসলাম এক কুফুরও এক আর কুফর মিল্লাতুন ওয়াহেদা সমস্ত কুফর এক মিল্লাত আর ইন্নাদ ইসলাম এক ইসলাম যেটা চোদ্দশো বছর আগে বর্তমান জামানায় পনেরোশো বছর পরে আরো পৃথিবীতে আরো পনেরোশো পাঁচ হাজার বছরও থাকে তারপরে এই কোরআন ওই জন্য একজাক্টলি সমাজের সিচুয়েশন ম্যানেজ করার জন্য ফেস করার জন্য আল্লাহ তালা কোরআনকে জীবন্ত করে দিয়েছে লোকেরা তখন তাদের সমস্ত তোমরা সোহাইবে অনুসরণ করো তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই কনফার্ম করেছে তারা খুব শক্ত করে মজবুত করে যে তাদেরকে তাদের সঙ্গে থাকলেই তাদের সঙ্গ দিলেই তারা থাকলেই তাদের দেশের উন্নতি হবে দুনিয়া তাদের হাতে চলে আসবে আর তারা যদি না থাকে তাহলে সব শেষ হয়ে গেল এইরকম মেসেজ তাদেরকে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে এখন এর পরে যখন চ্যালেঞ্জ করা হলো আর তার তার মোকাবিলায় তারা এরকম পাল্টা চ্যালেঞ্জ করলো কিছুদিন পরে আল্লাহ তালা তাদেরকে সময় সুযোগ দেওয়া শেষ হয়ে গেলে আল্লাহ তাদেরকে ধরে ফেললেন কিভাবে এসেছিল সুরার মধ্যে এই কথাগুলো এসেছে সুরাহুদের মধ্যে এসেছে যখন আমার হুকুম চলে আসল আজাবের ফসলা হয়ে আসলাম আর তার সঙ্গে যারা ইমানদার ছিল সোহাইব আলাহিসের সঙ্গে বিরাহমাতে মিন্না আমার রহমতের দ্বারা ওয়াদা তেলামুহা আর যারা এই জুলুম করছিল জালেমগুলোকে এই অত্যাচারী দুসমান আল্লাহ দুঃসমন গুলোকে সাইহা ধরে ফেললো সাইহা মানে চিৎকার বিরাট একটা আওয়াজ আসমান থেকে আসল সেই বড় চিৎকার এবং আওয়াজ কে বলা হয় একটা বড় গজবের আওয়াজ এসেছে এই আওয়াজের ফলে তারা তাদের ঘরের মধ্যে সবগুলো ঠান্ডা হয়ে গেল একদম মানে শেষ জীবনের নাই সব লাশ হয়ে পড়ে থাকে তোমাকে বলে তোমার আল্লাহর সঙ্গে সম্পর্কে নামাজ বলে আমরা যা কিছু করি সবগুলা খারাপ তুমি এত ভালো মানুষ হয়ে যেতে চেয়েছ এই সময় তারা যখন এইভাবে ওনাকে ধকে পর থ্রেট দেওয়া শুরু করে দিল অন্য আয় আল্লাহ বলেছেন তারা ওনাকে মানতে অস্বীকার করলো ওনার দুশ্মনি করলো তখন আল্লাহ আজাবু ইয়ুল্লাহ ম্যাঘের দিনের আওয়াজ তাদেরকে আজাব তাদেরকে ধরে ফেললো ইয়ুল্লাহুল্লাহ অর্থ হচ্ছে বিশাল ম্যাঘের একটা টুকরা বা খণ্ড তাদের আকাশের উপরে আসলো এই ম্যাঘের থেকে যে আজাব এসেছে ইন্না হুলকানা আজাবিনা আদীম আর আসে আজাবটা ছিল একটা বড় ওই দিনের আজাব ছিল বড় বড় আজাব এবং তাহলে আওয়াজ এসেছে ম্যাঘের কথা এসেছে আবার এই রাজপা অর্থ হচ্ছে তার দুঃখ কম্পন সৃষ্টি হওয়া সেটাকে কি বলা যায় ভূমিকম্প তিন ধরনের আজাব দিয়েছে। একসঙ্গে ম্যাগের মধ্যে আসলো ম্যাগ করে লাল ধারণ করল সমস্ত আগুনের ম্যাগে পরিণত হয়ে গেল যেভাবে বিজলি চমকায় এরকম করে বিজলির চমকা যে ম্যাগটা লাল হয় না একটু ঠাটা পরে যখন বিজলি পড়ে তখন আমরা বুঝি কি বিদ্যুতের একটা টুকরা হয়ে গেল এবং সেটা লাল বর্ণ ধারণ করলো এবং সেখান থেকে অগ্নি বৃষ্টি নাজিল হলো বিজলি চমকিলে যেভাবে এবং বিজলি পরে মানুষ যেভাবে মারা যায় এরকম করে ধপ করে আওয়াজ করে বিশাল চিৎকার আওয়াজ আসলো আর সঙ্গে সঙ্গে ভূমিকম্প সৃষ্টি হয়ে গেল সব এক সঙ্গে। সেকেন্ডের মধ্যে উভয় দিক থেকে আসছে তারপরে কি হয়ে গেল ফয়াদাতিনুফুস সবগুলো সঙ্গে মারা গেল আফসাম সমস্ত বডিগুলো মাটির মধ্যে নিঃশ্বাস বিহীন অবস্থায় নিঃশ্বাস করে থাকে। একসঙ্গে সব ডেট বলি একটা মানুষ আল্লাহ যখন এরকম আজাব দেন তখন কিন্তু নারী পুরুষ ছোট বড় কেউ বাদ যায় সব বলে ছোটদের অপরাধ কি ছোট যদি কেউ যদি বালেক না হয় তাহলে ছোটদেরকে আল্লাহতালা আখেরাতে তাদেরকে নাজার দেবেন কিন্তু দুনিয়াতে তারা রেহাই পাবে না যেমন পাক পাখালী পশু সব এরকম আজাবের মধ্যে ধ্বংস হয়ে যায় ছোট মানুষও ধ্বংস হয়ে যায় আল্লাহর আজাব এভাবে যখন আসে আজাবে আম কমন আজাব যখন আসে দেখতে আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি তাদের চ্যালেঞ্জের মোকাবিলায় আল্লাহ তালাই জাতিকে ধ্বংস করে গতনে নাজিল করে একদম চিরত্তরে নিঃশ্বাস করে দিলেন তিনি তাদের লাশ দেখতে আসলেন তার দেশে ধ্বংস দেখতে আসলেন তিনি চলে গিয়েছিলেন আজাব আসার আগে আল্লাহ বলেছেন অনুসারীদেরকে নিয়ে বাইরে সেফ জায়গায় যেতে বললেন যেভাবে আগে নবী লুতামকে হুদ আলাহামকে বলেছেন আজাব আসার পরে আজাব শেষ করে দেওয়ার পরে তিনি আবার দেখতে আসলেন এসে বললেন আহার এই অবস্থা দেখে ইহা কৌমি আমি তোমাদেরকে পৌঁছিয়ে দিয়েছিলাম কথাগুলো বাণীগুলো করলাম কল্যাণ কামনা করলাম একান্ত আন্তরিক ভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম কল্যাণের পথে আনতে এখন আর কিভাবে আমি তোমাদের যেন আফসোস করব দুঃখ করব। আমার আল্লাহর কাছে দুঃখ করার মতো কোন আমার অন্তর আর নাই দুঃখ করা এখন আমাদের জাহেজও নাই তোমাদের এই বিপদ দেখে এখন আমার কষ্ট করার কোন অধিকারও নাই জাহেজও নাই কারণ তোমরা আজাবকে ডেকে এনেছ আল্লাহর সঙ্গে এত চ্যালেঞ্জ করেছি আল্লাহ তালা এই সমস্ত অনেক নবীদের কাহিনী বললেন তাই না কাহিনী আসার আগে একটু কথা আল্লাহ তালা বলছেন যে আমি এইভাবে যখনই কোন জনপদে শহরে গ্রামে কোন দেশে তখন নবী সঙ্গে যারা তখন বেয়া করেছে আমি তাদেরকে একবারেই আদার দিয়ে শেষ করিনি টাইম দিয়েছি কি করেছি বিল ব্যাসা দর কষ্টে ফেলে দিয়েছি তাদেরকে বিপদ দুর্ভিক্ষ বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা তাদের জীবনে এসেছে নবীকে অমান্য করলে অনেক দিয়েছে মূর্ আল্লাম কাহিনীর মধ্যে আসবে মুসিবত দিয়ে আল্লাহ তালা তাদেরকে বিপদে ফেলে দিয়েছেন আবার মূসা আল্লাহাম কাছে আসে তোমার আল্লাহকে বলো আমাদের আদাবটা উঠিয়ে নিতে আমরা দেখি ইমান কবুল করার চিন্তা করব। তিনি আবার দোয়া করলেন আবার তারা শয়তানি করে আবার এই একই জিনিস সেটা আমরা শুনবো ইনশাল পরে তো এভাবে যখনই কোনো নবীর কাছে আমি কোন গ্রামে কোন শহরে কোনো নবীকে পাঠাই তখনই তাদের ওই এলাকার লোকগুলো যখন উল্টা করে আমি তাদেরকে থামানোর জন্য তাদেরকে কন্ট্রোল করার জন্য ওয়ার্নিং দেই আজাব দিয়ে একটু একটু করে লা আল্লাহ মিয়্রাহন আমার উদ্দেশ্য হচ্ছে বিপদ আপদ দেখলে তারা কি করবে আল্লাহর কাছে দোয়া করবে ফরিয়াদ করবে আল্লাহকে ডাকতে আসবে কুফুরি রাস্তা ছেড়ে দিবে আল্লাহর আজাবের ভয়ে সোদা হয়ে যাবে এই আমি আজাদ দিই মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ আজাব দেন না ভূমিকম্প বন্যা বিভিন্ন ঘটে কয় জায়গায় আল্লাহ আল্লাহ চান এগুলা দিয়ে মানুষকে সোজা করবে কিন্তু মানুষ সোজা হতে চায় না হাত্ম তারপরে যখন তারা এই একটু অল্প সময়ের জন্য কিছু নরম হয় এই যে নবীর কাছে আসে বলে যে একটু এমনকি আখরি নবী মোহাম্মদ সাল্লামের কাছেও ওনার জীবনে তাই হয়েছে তিনি আল্লাহ তারা যে আজাব আমার কাছে বলে যে তোমার কথা তো শুনি নাই আর তুমি বলা না শুনলে আজাব আসবে কই আজাব তো আসলো না তখন আল্লাহ তারা দিলেন একটু আজাব কি আজাব দিল মক্কায় কি হলো এমন দুর্ভিক্ষ খাবার কিছু নাই মারাত্মক এখন মানুষের হাডিয়ার চামড়া হয়ে গেছে বাপ দাদা দুশোর লোকজনই তো তারা তোমার বংশ তারা এটা সব না খাইয়ে মুড়তে চাও তোমার আল্লাহর কাছে দোয়া করো না আচ্ছা দেখা দেখা যাক করা যায় তো তিনি আবার আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ সবগুলাকে অনাহারে মেরে দিয়ে না একটু বৃষ্টি সৃষ্টি দেন তা আল্লাহ আবার দিলেন তারপরে কি হলো তারা কি সতা হলো হয়নি আল্লাহ তালা বলেন এরকম করে তো আমি ঠিক আছে মাকানা হাসানা আমি তখন আবার তাদের এই বিপদ আফদিকে উদ্ধার করে আবার সুন্দর অবস্থা দিলাম হাসানা দিলাম রব্ব না আুনিয়া হাসানা দুনিয়ার কিছু ভালাই দিয়ে দিলাম আবার হাতটা ফাও যখন দিয়ে তাদের আফিয়ত আসলো তাদের মধ্যে আবার সব কিছু ঠিকঠাক মতো হয়ে গেল টসল আবাদ ঠিক মতো হয়ে গেল আবার ফেরত আসলো যখন বিপদে পড়ছিল তখন কিছু কিছু নরম হয়েছে কিছু ডাকা ডাকিও করছে হয়তো সেরে কলকাতা অভিযোগ মিক্স আপ করে কিছু একটা করছে যখন সব ঠিকঠাক হয়ে গেলো আবার সব পেয়ে গেল অকল এখন কি বলে আবার ওই নাফর মানের দিকে চলে যাবো নবীর রাজা আসবে না প্রত্যেক নবীর রা মানে এরকম তারা করেছে তো আল্লাহ তালা মানে আমরা এরকম কিছু ওয়ার্নিং দেওয়ার পরে যখন দেখি যে না এদের অবস্থা এরকম তখন আমি কি করি তখন আমি হঠাৎ করে ধরে ফেলি হঠাৎ করে ধরে আর এমন ধরা ধরি তার ট্যারই পায় না তখন কোন খান দিয়ে আসবো কোনখান দিয়ে ধরবো এটার জন্য কোন ব্যবস্থা করার সুযোগ নাই এখান থেকে একটা জিনিস আছে হঠাৎ মৃত্যু আমরা অনেক সময় ট্যার পাই যে অনেক হঠাৎ মৃত্যু হয়ে গেছে তাই না হঠাৎ মৃত্যুটা কি ভালো নাকি ভালো না এমনি একটা নবী রিম সালাম আল্লাহ কাছে পানা চাইছেন আল্লাহ যে আল্লাহ আমি আপনার কাছে হঠাৎ মৃত্যু থেকে পানা চাই কারণ হঠাৎ মৃত্যুতে হয় না কালিমা পড়ার সুযোগ হয় কিনা হয়তো অনেকে আল্লাহ তালা তেন তো এটা একদিক থেকে হঠাৎ মৃত্যুটা হঠাৎ শেষ হয়ে যাওয়াটা এদিক থেকে একটু ওয়ারিড মেটা কিন্তু আবার একটা হাদিস এসেছে হাদিসটা কতটুকু শাহী এটা অবশ্য আমি চেক করতে পারিনি কিছু হল না এটা একটা পজিটিভ খবর পাওয়া গেল কোন কোন ক্ষেত্রে এরকম হতে পারে যে এটা যদি হয় তাহলে পজিটিভ হওয়ার সুসংবাদ আছে আর কাফের জন্য হঠাৎ মৃত্যু হয়ে গেলে আল্লাহর পক্ষ থেকে হঠাৎ ধরে ফেলার তাকে ধরার একটা পাকড়াও করার খবর তার জন্য আর মোমেনের জন্য হতে পারে তাকে কম সাকারাত কষ্ট দিয়ে আল্লাহ নিয়ে যাই হোক তো আল্লাহ তালা ওই কম গুলের ব্যাপারে বললেন যে তাদেরকে আমি হঠাৎ করে ধরে একদম শেষ করে দিয়েছি কমে আগ কমে সলে কমে হুদ কম সাইব সবাইকে এভাবে আল্লাহ তালা ডিল করলেন এখন যারা এই তরিকায় যাবে না আল্লাহ দিনের তরিকা আসবে তাদের জন্য এর বিপরীতে কি যারা দুনিয়া পাওয়ার জন্য আল্লাহর নাফর মানিতে গেল তারা কি দুনিয়া ঠিক পাবে শেষ পর্যন্ত যখন তাদেরকে মৃত্যুর সময় হঠাৎ করে ধরা হবে খবর পাবে নাকি এই সমস্ত জালিমদেরকে আল্লাহ যখন ধরেন তারা কিছু প্রস্তুতি নিতে পারে পৃথিবীতে কি পরিমাণ মানুষ ক্ষমতার শীর্ষে আছে সমস্ত বাহিনী তাহাকে পাহারা দেওয়ার কথা আর তাদের হাতেই হয়ে গেছেন না এরকম অনেক বাদশাদের খবর আছে অনেক প্রেসিডেন্টের খবর আছে অনেক প্রধানমন্ত্রীদের খবর আছে বিভিন্ন দেশে আছে না আমাদের যে প্রশা অনেককে দেখেছে তাদের এত সিকিউরিটি আছে তার মধ্যে হঠাৎ করে শেষ কোন কিছু থামানোর প্রস্তুতি নিতে সুযোগ পেয়েছে কোন দেশের লোক কোন জনগণ কোন সবাই মিলে দিনের দিকে আসে তার মোকাবিলায় আল্লাহ তালা তাদেরকে কি দেবেন তার খবর বলছেন পরে রায় ও যে কোন দেশের শহরের অঞ্চলের লোকেরা সবাই মিলে যদি কি হয়ে যায় সবাই না হলেও মেজরিটি লোক যদি ইমান আর তাকুয়ার দিকে চলে আসে তাহলে আল্লাহ তালা কি করবেন আকার জমিনে যত বরকত আছে সব আল্লাহ তালা খুলে দেবেন সেই দেশ আমাদের শান্তি আর বরকত ভরপুর হয়ে যত আহারি যদি আল্লাহ মুসলিম দেশগুলাকে তৌফিক দিতা আল্লাহ নাফর মানে ছেড়ে দিয়ে তাহলে এই সন্ত্রাস দখল ঘুষ এগুলা কি থাকতো এগুলা থাকতো না কি সুন্দর একটা দেশ হয়ে যেত মুসলমানদের জন্য আল্লাহ তালা ওয়াদা করেছেন লাফা তাহান অবশ্যই আমি নিশ্চিত করে বলি এরহামুক্লা অবশ্যই তাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরওয়াজা খুলে দেব সুন্দর করে আল্লাহ বেরিয়ে আসবে সেই দেশের উন্নতি বাড়বে আর বাড়বে কিন্তু আফসাদের বিষয় অনেকগুলো দেশ জাতি কে যাবো এগুলোকে অবিশ্বাস করেছে মোটেই মানে নাই শুনে নাই আল্লাহ করেছে তারা সেগুলার তাদেরকে আমি শাস্তি দিয়েছি আপনার যাই বিভিন্ন দেশের লোকেরা তারা এরকম দুর্নীতি আর দিনের দুশ্মি আর নাফরমনি ব্যস্ত আছে আর খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে তারা কি নিরাপত্তা পেয়ে গেছে যে আমার আজাব তাদেরকে ধরবে না রাতের বেলা যখন তারা ঘুমিয়ে আছে কোন সময় ঘুম্প কোন সময় হয় গভীর রাতে ঘুমিয়ে আছে ভূমিকম্প ধরে বলছে তাদেরকে ধর দিয়ে বাইর হওয়ার মতো হুঁস আসার আগে এসেছে আবাহিনা হল করোহা দাহুমি নাকি ওই দেশের লোকগুলো দিনের বেলায় রোদরোজল সময়ে তারা খেলাধুলা বিভিন্ন দিনের বেলাও এই সমস্ত আপাত মুসিবাদ হয়েছে না হয়েছে সুনামি ভূমিকম্প অনেক কিছু আফা আমিনু মাকল তারা কি আল্লাহর এই সমস্ত তাদেরকে নিজে প্লান আছে আজাদ দেওয়ার এই প্লান থেকে কি তারা নিরাপত্তা পেয়েছে কেন তারা নিজেদেরকে নিরাপদ মনে করছে ফেলে মনোমাকাল ক্ষতিগ্রস্ত জাতি ছাড়া আর কেউ আল্লাহর আজাদ থেকে নিজেকে নিরাপদ মনে করে না যারা আল্লাহ তারা ইবাদত করে তারা আল্লাহর ভয়ে সবসময় ভীত থাকে আর যারা আল্লাহর ইবাদত করে না তাদের কোন ভয় নাই তারা খুব আমদ আমোদিতে আছে আল্লাহর আজাব আসতে পারে এই সমস্ত ভয় তাদের নেই এই খবর দিয়েছেন আল হাসানুল বাসরি সুন্দর একটা তিনি কি বলেছেন আল মুহমেন যখন আল্লাহ তারা ইবাদত করে আর ইবাদত করার পরেও তার আল্লাহর ভয় যে দুনিয়া আখেরাতে কোনখান দিয়ে আল্লাহ তার উপর না খুশ হয়ে যান আল্লাহর আজব আসে জাহান নামে আল্লাহ ফেলে দেন এই ভয়ে এ বাদত করার পরেও সে থাকে ভয় ভীত থাকে তাই না আল্লাহ আর যে গুনাগার আর সেনচুরি করে ব্যবচারে একশতম মানে কি বলে ধর্ষণের পার্টি করে কমপ্লিট করার সে নিজেকে খুব মনে করে তার কোনো ভয় নাই তার সবকিছুর নিরাপত্তার গ্যারান্টি সে নিয়ে জোগাড় করে ফেলেছে তার টাকা আছে পয়সা আছে তার সন্ত্রাসী বাহিনী আছে তার সবকিছুর দরকার সব আছে অস্ত্র শস্ত্র এভরিথিং তার কোনো অসুবিধা নাই সে নিজেকে একটু ভয় করে না ওই যে হেদায়ত না হেদায়ত গ্রহণ করে না যারা জমিনের মধ্যে পরবর্তী পর্যায় ওয়ারিশ হয় জমিনকে আবাদ করতে আসে আগের জমানার ধ্বংস হওয়া জাতির পরে নতুন করে আবার অন্য জাতিরা যখন আসে আবাস গড়তে ওই সমস্ত এলাকায় যে আমি যদি চাই এই নতুন বসতি স্থাপনকারীদের কেউ আমি চাইলে তাদের গুনার কারণে কি করতে পারবো শাস্তি দিতে পারবো এই ভয় কি তাদের নেই আলা ফাহুম লা বলছেন এই যে নবী মোহাম্মদ সাল্লা এই সমস্ত কাহিনী তাদেরকে শোনাচ্ছে আগের জমানা সোহাইব আলাহামের কাহিনী ইত্যাদি আমি চাইলে এখন এই কোরআরদেরকে আমি ধ্বংস করতে পারি না। তাদের গুনার কারণে কারণে কিন্তু তারা এগুলা দেখে শিক্ষা গ্রহণ করে না শুনেও তারা মনে হয় শুনতে পায় নাহীন তাহলে খাতামাল্লাহ হয়ে যায় অন্তরে সিল মারা হয়ে যায় মোহর মারা হয়ে যায় এই কাজে লাগে না এগুলো না করে জন্য যে নাফর মানি বেহায়া বেলেল্লাপনার কাজ যেগুলো বেশির কাজ যে সমস্ত মিডিয়া করে এগুলাকে চালিয়ে দাও আর ইসলামের কথা যে টিভি বলে সেগুলোকে পারলে বন্ধ করে দাও ঠিক আছে আল্লা তালা বলে এদের অন্তরে মোহর লাগিয়ে বিভিন্ন দেশ জাতি এবং অঞ্চল শহর নগরের কথা বললাম হে নবী আপনার কাছে এগুলার খবর আমি তেলাওয়াত করে শুনাই এগুলোর গল্প আপনাকে শুনালাম আপনি পৃথিবীর মানুষকে শুনিয়া আসেন বিমা এবং এই লোকগুলোর কাছে ওই জাতিগুলোর কাছে তাদের নবীগণ এসেছিলেন বাই এনা দলিল প্রমাণ এবং আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট আলামত নিয়ে যে তারা নবী মর্যাদা নিয়ে কিন্তু তারা ইমান আনেনি কারণ এর আগেই তারা শুরুতেই তারা অস্বীকার করেছে যখন কোন লোকেরা শুরুতে অস্বীকার করে বসে এবং খুবই দুশ্মনী করে বসে আল্লাহ আল্লাহতালা তখন তাদেরকে কি করেন খাতাম আল্লাহ আল্লাহ করে দেন অতুবি আলাপ সিল দিয়ে দেন তখন আর তার দিলে কোনদিন ইসলাম আর ঢুকবে না যে ব্যক্তি জেনে বুঝে ইসলামের দুশ্মনী করা কিছুদিন অব্যাহত রাখে আল্লাহ তালা তার গতক তার জন্য কনফার্ম হয়ে যায় কিছু লোককে আল্লাহ তালা হেদায়ত নসিব করে কিন্তু কিছু লোককে আল্লাহ তালা নসিব করবেনা কারণ কি তাকে আল্লাহ শিল লাগিয়ে দিয়েছেন আল্লাহ চান সে কাফের হিসাবে মরুখ এভাবে আল্লাহ তালা রহমকাল কাফের অন্তরের মধ্যে শিল মোহর লাগিয়ে দেন ওমা ইকিন এই লোকগুলোর মধ্যে অনেকের মধ্যে আমি পাইলাম না কোন চুক্তি তারা ঠিক রেখেছে আমি বরঞ্চ পেলাম তাদের মেজরিটি সব ফাঁসে এই কোন চুক্তি আল্লাহর সঙ্গে সমস্ত মানুষের একদিন চুক্তি হয়েছে কোথায় সমস্ত এই কাফের বেদিন মুসলিম সবাইকে সবাই রুখ কে সৃষ্টি করলেন আলম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করার পরে এবং সমস্ত রুহ কে তিনি জমায়েত করলেন করে আল্লাহ তালা কি বলেছিলেন আলাস্তুবে রবিকুম আমি কি তোমাদের রব নই তখন সমস্ত রুহ জবাব দিয়েছিল বালা সবাই বলছে অবশ্যই আপনি আমাদের রব তারা স্বীকার করে এসেছিল জমিনে এসে বলল কিসের আপনি রব ও ইমাদা আচ্ছা ফাঁসে আমি পেলাম এদের মেজরিটি রুহ গুলা কি বলল তারা ফাঁসেক হয়ে গেল আল্লাহ দিন থেকে ছেড়ে দিল এই ফাঁসেক মানে কাফেরও মুশরেকও এই সমস্ত পরে আল্লাহ পরে আয়বেন একশো তিন নম্বর অতবার আমি তাদের পরে এই নবীর কাহিনীর পরে পাঠালাম আরেক নবীকে তিনি হচ্ছেন মুসা আলা ইসলাম ফের কাছে আর তার কাছে পাঠিয়েছিলাম সেই কাহিনী আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে শুনবো তৌফিক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 लंडन इ वान वान इजे फोन ओ टू ओ सेभन